কোন দিকে ধাবিত ইসলামের সুশীত ছায়াকে বাদ দিয়ে তুমি কোন পথ ধরে হাঁটছ আলহামদুলিল্লাহ উপস্থিতি আজকে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে কিছু কথা বলবো এমন এক ফিতনাময় সময় আমরা বসবাস করছি যখন ভালো মন্দের সঙ্গেই পাল্টে গেছে স্বাভাবিকতা আর অস্বাভাবিকতার ধারণাই বদলে গেছে সভ্যতার নামে মানুষ দিন দিন অসভ্য হয়ে উঠছে যে যত নগ্ন অশ্লীল ভাবভঙ্গী প্রকাশ করতে পারে তাকেই তত সভ্য আধুনিক ভাবা হচ্ছে তারকা সেলিব্রিটি বলে আখ্যায়িত করা হচ্ছে অথচ ইউরোপীয় সাদা চামড়াধারীরা যখন প্রথমবার আমেরিকায় পা রেখেছিল তখন তারা আমেরিকার আদিবাসীদের দেখে বর্বর বর অসভ্য বলেছিল কারণ আমেরিকান আদিবাসী নারীরা তাদের দেহকে অনেকাংশেই উন্মুক্ত রাখত আর ইউরোপীয়রা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 মিস ওয়ার্ল্ড মিস ইউনিভার্স এমন হরেক নামে যার জাঁকজমক আয়োজন চলছে দুঃখজনক হলেও সত্য এসব জঘন্য প্রতিযোগিতা আজ শুধু বেদিনদের মধ্যে সীমাবদ্ধ নয় মুসলিম দেশে দেশে মুসলিম নারীদের মধ্যেও তা মহামারী রূপে ছড়িয়ে পড়েছে প্রিয় সুধী আমরা সবাই জানি পর্দা করা ফরজ সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তা দেখা এগুলো যে হারাম এটাও আমরা সবাই জানি কিন্তু এসব ঘৃণ আয়োজন বন্ধ করতে কয়েকজন প্রতিবাদ করি ইসলামের ন্যূনতম জ্ঞান থাকা যে কোনো মানুষের কাছেই এসব প্রতিযোগিতার উদ্দেশ্যে স্পষ্ট শুধু তাই না যে যেকোনো মানুষ যার অন্তর্ কুলসিত হয়নি সে বুঝবে সুন্দরী প্রতিযোগিতার নামে এই নোংরা আয়োজন আসলে আধুনিক অভিনব ছাড়া আর কিছুই না ইতিহাসের প্রথম সুন্দরী প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকে প্রাচীন গ্রিসে মার্কিন যুক্তরাষ্ট্রের সুন্দরী প্রতিযোগিতা শুরু হয়েছিল আঠারোশ সালে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 তারা যে ক্রিম মাখে আপনিও তাই মাখেন অন্ধের মতো তাদের অনুসরণ করে চলেন নারী দেহের এই মার্কেটিং রক্ষার জন্য দরকার হয়। নতুন নতুন সেলিব্রিটি আকর্ষণীয় রূপের সুন্দরী তাই পুঁজিবাদী ও ভোগবাদীরা এ ধরনের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে চলছে যেখানে ঘুরে ফিরে সব পুরুষেরই মনোরঞ্জন হায় নারী স্বাধীনতা পুরুষতন্ত্রের বিরুদ্ধে জেগে ওঠা বাস্তব ঘটনা থেকে জানা যায় লাক্স চ্যানেলাই সুপার প্রতিযোগিতার জনৈক বিচারক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 এই জগতের কাছে দেহের সুন্দরী কুমারী নারীদেরকেই বেছে বেছে ভোগবাদী মরলদের হাতে তুলে দেয়া হচ্ছে এটাকেই ওরা টাকার মেশিন বানিয়েছে আয়ের মাধ্যম বানিয়েছে হে মুসলিম ভাই বোনেরা এই অসভ্যেরা একদিকে এই প্রতিযোগিতার মাধ্যমে নির্বোধ মেয়েদের বাজারের পণ্য বানাচ্ছে টেলিভিশনের মাধ্যমে পুরো দেশের যুবক শ্রেণীর সামনে এই অসভ্য বাজারকে উন্মুক্ত করে দেখাচ্ছে তাদেরকে জেনাব্য বিচারের দিকে ধাবিত করছে আর বাসায় বসে থাকা মেয়েদেরকে লক্ষ্য করে বলছে তুমিও দেখিয়ে দাও তোমার কি আছে তুমিও এভাবে সমাদৃত হবে তারকা সেলিব্রিটির খেতাব পাবে মিস বাংলাদেশ মিস ওয়ার্ল্ডের মুকুট লাভ করবে জেনে রাখো হে বোন তোমার এই দেহ তোমার এই সৌন্দর্য মহান আল্লাহর দেয়া নেয়া সঠিক ক্ষেত্র ছাড়া যা অন্য কোথাও প্রদর্শনের কোনো সুযোগ নেই তুমি যদি সীমা লঙ্ঘন করো তবে এর জবাব অবশ্যই আখিরাতে দিতে হবে নিজ মালিকের সামনে সেদিন কোন অজুহাত কাজে আসবে না যে দেহ আল্লাহ পর্দাবৃত্ত করার আদেশ দিয়েছেন সেই দেহের অশ্লীল প্রদর্শনী মানবতার জন্য যে কত লজ্জাজনক তাও আবার সেই দেহ নিয়ে বাণিজ্যে মেতে ওঠা এটা যে কত জঘন্য তার বলার অপেক্ষা রাখে না বেক সম্পন্ন মানুষ এটাকে স্বাভাবিকতা বলে মেনে নিতে পারেনা কল্যাণ প্রত্যাশী আহ আর তোমরা আর তোমরা পরিবারের মুসলিম রমনীগণ আল্লাহ তো কেবল চান তোমাদের থেকে অপবিত্রতাকে দুরহৃত করতে এবং তোমাদেরকে সম্পূর্ণরূপে পবিত্র করতে হে প্রিয় মুসলিম ভাই বোনেরা ইত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 হে মুসলিম বোনেরা সুস্থ আকল দিয়ে চিন্তা করো ইসলাম তোমাকে যে সম্মান দিয়েছে সেই সম্মানের জীবনকে ফেলে তুমি কোন দিকে ধাবিত হচ্ছ আমাদের সকলের অধিকার সকলের সম্মান আল্লাহ মানার রয়েছে, কামিয়াবি সফলতা ইসলামের মধ্যেই রয়েছে তাই ইসলামের আলোকিত পথেই নিজেদের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলো আল্লাহ আমাদের মুসলিম ভাই বোনদেরকে সব ধরনের জাহিলিয়াত থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন আ মিন অমা অলাইনা ই